আয়সা রদিয়াল্লাহ তাহাল আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সলাল্লাহ আলাই সাল্লাম রাতের সালাত তার নিজ কামরায় আদায় করতেন কামরার দেওয়ালটি ছিল নিচু ফলে একদা সাহাবিগণ নবী সাল্লাহ আলাহ সাল্লাম এর শরীর দেখতে পেলেন এবং দেয়ালের অন্য পাশে সাহাবিগণ দাঁড়িয়ে তার সঙ্গে সালাত আদায় করলেন সকালে তারা এ কথা বলবলি করছিলেন দ্বিতীয় রাতে তিনি সালাতে দাঁড়ালেন সাহাবিগণ দাঁড়িয়ে তার সাথে সালাত আদায় করলেন দু বা তিন রাত তারা এরূপ করলেন এরপরের রাতে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বসে থাকলেন আর বের হলেন না ভোরে সাহাবিগণ এ বিষয়ে আলোচনা করলেন তখন তিনি বললেন আমার আশঙ্কা হচ্ছিল যে রাতের সালাত তোমাদের উপর ফরজ করে দেওয়া হতে পারে